মানে পাঠের উদ্দেশ্যে তেলাওতের উদ্দেশ্যে পড়া আর দোয়ার উদ্দেশ্যে যখন কোরআনের আয়াত পড়লেন তখন সেটি দোয়া হয়ে গেল সেটি তেলাওত হল না আরবিতে যত দোয়া আছে যথেষ্ট ঝামেলা ইফতলাফে কেন যাচ্ছেন আরবিতে যতটুকু দুয়া আছে যথেষ্ট আর বাকি নিজের ভাষার জন্য এতটুকু করেন তারপরেও যদি নফল নামাজ হয় ওলামারা জায়েজ বলেছেন এখানে ওলামা ইকলাম জায়েজ বলছেন যেহেতু আল্লাহ কোনো জায়গায় কোরআন হাদিসে দলিল নেই যে আরবি ভাষা শিক্ষা ফরজ এই দলিল কোথাও আছে কোরআন হাদিসে নেই ইসলাম শিক্ষা ফরজ কিন্তু আরবি ভাষা আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ফরজ এই কথা কোথাও নেই যখন আরবি নেই আর আপনাকে অথবা আরো অন্য কিছু দোয়া করবেন যে দোয়া আপনি কোরআন হাদিসে পাচ্ছেন না আপনি মনে করেন দোয়াই মাস তখন আর আপনি চাইছেন আমি শেষ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো করতে পাওয়া যাবে না বাঁধা তো যেহেতু আর এই ক্ষেত্রে একাধিক তসবি রয়েছে শেষ পড়ার জন্য সেগুলি পাঠ করেন বাকি কেউ যদি ইচ্ছা করে যে নফল নামাজে করবো তা করতে পারে কিন্তু আরবি দিয়ে যদি দোয়া করতে পারেন অর্থ বুঝে কিন্তু অর্থ বুঝে এবং শুদ্ধভাবে মুখস্থ করে ভাঙা চুরা করে নেয় এমন ভাঙা চুরে করে এক শ্রেণীর লোকেরা মুখস্ত রাখা আমি দেখেছি অনেক ভাইদের দোয়া শুনে আর আপনাদের যদি এক একটি করে দোয়া শোনা শুরু হয় তাহলে এটা স্পষ্ট হয়ে উঠবে যে কত লোকের যে ভাঙা চোরা দোয়া মুখস্ত আছে আত্মায়ত মুখস্ত আছে কিন্তু আপনি মনে করছেন আমি ঠিক যখন শুনবো বুঝতে পারবো যে ঠিক কিনা এটাও হইতে পারে আগামী সপ্তাহ থেকে ভাই আত্মায়তো শোনা তাশাহতো শোনা এই দুরুদ্ শরীফ শোনান দেখবো ইনশাআল্লাহ যে কিছু শিক্ষা হচ্ছে কিনা আসলে প্রথম নামাজের দোয়া যাদের মুখস্থ নেই তারা পালিয়ে যাবেন শুক্রবারে এতে পরীক্ষা যেদিন পরীক্ষা ঘোষণা করে দিলাম যে আগামী দুই সপ্তাহ পরীক্ষা তো পরীক্ষার দিনে অটোমেটিক ওয়ান থার্ড কমে যায় কমপক্ষে হ্যাঁ কবে কমে যায় আর কিছু ভাইরা আসে পরীক্ষা দেবো না মিনি বসে তো তো ওইরকম কাগজে কলমে পরীক্ষা নাই এমন পরীক্ষা যে পরীক্ষা ফরজ মানে নামাজের দোয়া যেগুলি জরুরি ইসলাম সম্পর্কে জ্ঞান ইমানের কয়টি স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টি নামাজের ফরো উজুর ফরজ উজু কেমন করে করবেন একজনকে বলবো উজু করে দেখান। উজু করে দেখানো মনে করেন অনেকের উজু ঠিক নেই এখনো ঘাড়ামশা করেন এখন অত ছয়ত বছর খানে দুই বছর ধরে আমি দেখেছি দুই এক ভাইকে এখানে দুই বছর তিন বছর থেকে আসেন কিন্তু এই মশলা হয়তো শুনেননি তিনি অথবা শুনলেও ভুল লেগেছেন কি ব্যাপারে যে আরেকটা জিনিস ছোট কালে যদি কোনো ভুল জিনিস শিখে নেন ও ছাড়া খুব মুশকিল অভ্যাসে অভ্যাস মানুষ হচ্ছে অভ্যাসের দাস অনেকে দেখি যে নিয়ত এখনো করে মানে ওই যে অভ্যাসে আছে তকবির হয়ে গেছে তারপরে একটু দাঁড়িয়ে থাকা করছে অটোমেটিক উচ্চারণ করে নিয়ত করছে না অত জানছে যে না হয়তো জেনে নিয়েছে তারপরে করছে অভ্যাস হয়ে গেছে জি